और एटीय आल्ला निदर्शन समूह एक तुम्हारा देखते पाओ भूमि शुष्क शीन पड़े आतपर जेई मात्र से पानी बर्षण करी अकस्तरुद्गमे सुसज्जित उठे जे आल्ला मृत भूमि के जीवंत करश्चित भावनी मृत्य के जीवन दान करबु करते सक्षम উপলক্ষে উইন্ডস এর বিশেষ লেকচার মধ্যে অন্যতম বিশেষ নিয়ামত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 আমরা সবাই জানি রসুলের নির্দেশে তাদেরকে করে রাখা হয়েছিল এবং পরে আল্লাহবাদ দেন সুরাত আল্লাহ বলেন আর তিনি তিনজনের তবা কবুল করলেন আয়াত আল্লাহ ঘোষণা দিলেন যে তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন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 শুরু থেকে আল্লাহ ক্ষমা পাওয়ার ব্যাপারে এই তিনটি হাদিস সবসময় মনে রাখুন যে ব্যক্তি এবং পুরস্কারের আশায় রমাদানে সাওন পালন করবে তার গুণাসমূহ মাফ করে দেয়া হবে এই হাদিসে ইমান এবং ইহতিসাব দুটি শব্দ উল্লেখ করা হয়েছে যে তিনটি হাদিস উল্লেখ করব সেই তিনটি হাদিসেই ইমান শব্দটি আছে আর এর অর্থের ব্যাপারে ইমাম ইবেন হাজার আস্তালানী রহমা উল্লা বলেন ইমান হচ্ছে বিশ্বাস এবং ইমান আনা আপনার উপর ফরজ আর ইহতিসাব মানে শুধু আল্লাহর কাছ থেকেই পুরস্কারের আশা করা আর এখানে কোন পুরস্কার কথা বলা হচ্ছে এই পুরস্কার হচ্ছে আল্লাহর ক্ষমা আর এই ক্ষমায় কি শেষ পুরস্কার কখনোই না যাহার নাম থেকে অনেকেই মুক্তি পাবে তবে কি পুরস্কার এখানে শেষ এটা কখনোই শেষ পুরস্কার নয় বরং প্রতিদিন বিশেষ কিছু মুহূর্ত আছে যখন দোয়া কবুল হয়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 প্রতি বললেন আমি আমি সাহাবি রিয়ালু আনহুম জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আপনি আমিন আমিন কেন বললেন রসুল্লা আলাই জবাব দিলেন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 খুব কম মানুষই সঠিক পথে থাকে চৌকে দ্রুত আল্লাহবর্তী হওয়ার দিকে এগিয়ে যায় রমাদানে শয়তানকে রাখা হয় শয়তান আপনার গুনাহ করার একটি কারণ আর অন্য কারণ হল আপনার নফস কেউ যদি রমাদান ও পাপ কাজে জড়িয়ে পড়ে তাহলে বুঝতে হবে তার নফসুল আম্মারাহ বিশ্বু স্বয়ং শয়তানের চেয়েও খারাপ আল্লাহ বলেন নিশ্চয়ই নফস মন্দ কাজে নির্দেশ দিয়ে থাকে সুরা ইউসুফ আয়াত আয়াতিপানু নিয়ন্ত্রণ এবং পরাজিত করার এখনই সময় শয়তান যেমন শিকলবদ্ধ আছে আপনার খারাপ প্রবৃত্তিকেও তেমনি ভাবে শিকলবদ্ধ করতে হবে রমাদান হল ইমানের জন্য শিফা বা ঔষধ কারণ সময়ের সাথে সাথে ইমানের দুর্বলতা আসে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 যারা অনিচ্ছায় যারা একরকম বাধ্য হয়ে সাউম পালন করে আর যারা সাউন্ড পালন করতে আনন্দ পায় সাউন্ডকে উপভোগ করে তাদের মাঝে অবশ্যই পার্থক্য আছে আল্লাহ বলেন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 সে তার চলাতে উৎসাহের আতিশাহ্যে আর অধীর আগ্রহে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে কারণ তার এই কষ্ট করে দাঁড়িয়ে থাকা তাকে যে পুরস্কার এনে দেবে তার মন সেই পুরস্কারের চিন্তায় বিভোর থাকে আর সেই পুরস্কার হচ্ছে এমন এক প্রাসাদ যার ছাদ হল আল্লাহর আর্শ সেই প্রাসাদের প্রতিবেশী হবেন আল্লাহ সুভানুয় তারা তাই আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি অর্জনে আপনার আকাঙ্ক্ষার মাত্রাকে বাড়াতে হবে যাতে আপনি আপনার ইবাদাত উপভোগ করতে পারেন ইন আল্লাহ আমরা এই বিষয়টি নিয়ে সামনের এক পর্বে আলোচনা করব রেইনড মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ডাব্লু অথবা ফেসবুক পেজ ডবল অথবা ইউটিউব চ্যানেল ডব্লিউড ইউটিউব two zero one five